আয়েশা রদেলাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন অতপর সালাতের ওজর মতো অজু করতেন অতপর তার আঙুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন অতপর তার উভয় হাতের তিন আঁচলা পানি মাথায় ঢালতেন অতপর তার সারা দেহের উপর পানি ঢেলে নিতেন